জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলি সাল্লামের সুন্নাথে পথ পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দার্শে সুন্না प्रति मंगलवार रत साढ़े आठ टुन सम्प्रचार सकाल सारे नेटवर्क्यूशन फॉर ह्यूमैनिटी যে জায়গায় বসে যেখান থেকে বসে আপনারা আমাদের সাথে পিস বাংলার এই সুন্দর অনুষ্ঠানে যোগ দিয়েছেন সকলকে রইল আমাদের প্রীতি ও শুভেচ্ছা আমরা আজকে স্টুডিওতে সমবেত হয়েছি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সেটা হল হ্যাচ আর হাজের বাহ্যিক উপকারী থাকে প্রথমেই আমরা বলবো যে হাজ এমন একটি আবাদত যেখানে যেতে হয় বাইতুল্লাহ এর জিয়ারতে বায়তুল্লাহকে তফ করতে হয় আর বেতুল্লাহ হল আল্লাহর প্রথম ঘর যেটা আবাদতের জন্য নির্মাণ করা হয়েছে তাই এ ঘরের গুরুত্ব কতখানি এ বিষয়ে আমরা আলোচনার সূত্রপাত করব এজন্য স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন চলুন আমরা তাদের সাথে পরিচিত নেই। আমার বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার ডান দিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম উদ্দিন শেখ আহমদুল্লাহুল্লাহ আর আমার সর্ব বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম উদ্দিন বিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর প্রতিদিনের মতো আজও আমি হারুন হোসেন রয়েছি আপনাদের সাথে সম্মানিত সদী ও দর্শকবৃন্দ আমরা যেটা বলেছিলাম বাইতল্লাহ আল্লাহর গোর অক্ষের প্রতীক আল্লাহ রম আয়লামিন সে ঘর বানিয়েছেন এই ঘরের মধ্য দিয়ে সকলকে আমার কিভাবে অক্ষের দিকে আহ্বান করছেন সে বিষয় নিয়ে আমরা আলোচনার মধ্যে গিয়ে আলোচকদের আলোচনার মধ্য দিয়ে ইনশাল আল্লাহ বুঝতে পারব প্রথমেই এই বিষয়টি নিয়ে আলোচনায় সূত্রপাত করার জন্য আমি বিনিত আরও জানাবো আমাদের ডি দুনিয়াবি উপকারের সবচেয়ে বড় উপকার আমি ব্যক্তি জীবনে যে উপকারটা পাই এই উপকারের বড় একটা দিক হলো অনেক উপকারের ভিতরে রয়েছে একটা হলো যে আত্মনিয়ন্ত্রণ শিক্ষা করা জি বিষয়টা হলো আমরা সালাদ পাঁচ মিনিট আদায় করি শিয়াম অল্প সময়ে আদায় করি বারো চোদ্দ ঘন্টা আর হজ একটা দীর্ঘ সময় থাকতে হয় বই পরিবেশে লক্ষ লক্ষ মানুষের ভিতরে যেখানে কেউ কাউকে চেনে না এখানে আসতে হবে কিভাবে নিজের আমিত্বকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে আমিত বিসর্জন দিয়ে আর দুটো পর্যায়ে আছে একটা হলো আমরা গায়ের পোশাক খুলে ফেলেছি সাদা কালো ধনী গরিব সবাই আমরা এক পোশাক পরেছি কিন্তু ভিতরের আমিত্ব কিন্তু বসে থাকে হজের এহরাম করার পরে তুমি রাখতে পারবে না ঝগড়া করতে পারবে না খারাপ জিনিসের প্রতি নজর দিতে পারবে না মনে কোনো খারাপ চিন্তা করতে পারবে না তাহলে মুমেন এই দীর্ঘ সময়ে এই যে ধৈর্য প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম এর ভিতরে যদি সত্যিকারের তা কয়াসহ সন্নত পদ্ধতিতে হওয়াদাই করেন তাহলে তার ভিতরে যে আত্মনিয়ন্ত্রণ জন্ম নেবে এটা আজীবন তার সাথেই থাকবে এবং তার দুনিয়াবী জীবনে তাকে একটা সফল মানুষে পরিণত করবে কারণ যেমন আর রাগ নিয়ন্ত্রণ ক্রোধে বড় শিক্ষা হলো এই নারী পুরুষ লক্ষ লক্ষ মানুষের ভিতরে হজ আদায় করা এটা হজের থেকে আমরা যদি সত্যিকারের তাকুয়া নিয়ে সচেতন হজ করেন তাহলে তার জীবনের সফলতার বড় একটা চাবিকাঠি খুলে যাবে যেটা আমরা বলবো যে শেখ মুজর মোসেন এই যে আল্লাহর ঘর এটা যে অক্ষির প্রথী কিভাবে এই মানে ঘরের প্রতিষ্ঠার উদ্দেশ্য এই বলা হয়েছে যারা এই ঘর জিয়ারতের জন্য যাবে তারা বরকত থেকে বঞ্চিত হবে না বা বরকত পাবে আর এটা আল্লাহ রাবুল আলমিন এমন একটা নিদর্শন হিসাবে স্থাপন করেছেন যে আর বলে দিয়েছেন পৃথিবীর সকল মানুষ যারা হজ করতে যাবে এই ঘর থেকে তারা বরকত সংগ্রহ করতে পারবে দ্বিতীয় হল হুদাল্লীলা আলামিন বিশ্ববাসীর জন্য এটা হেদায়ত হেদায় মানব জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপনার গাইডলাইন তাই না হেদায়ত হচ্ছে তার বলছি এখানে আমরা হেদায়ত শব্দটা বাংলা ভাষায় খুব ব্যবহার হয় বেশি জি এবং আমরা প্রতিনিয়ত প্রত্যেক মোমিন প্রত্যেক মুসল্লি প্রত্যেক রাকাতে সুরা ফাতে পাঠ করে ইহদিনা সিরোতাকি বললাম পবিত্র কোরআন এর শ্রেষ্ঠ সুরা আর এই সুরার শ্রেষ্ঠ আত্মা হলো আল্লাহ আপনি আমাদেরকে সোজা সরল পথ প্রদর্শন করুন মূলত কাবাটা হলো হেদায়াতের অন্যতম প্রতীক এখান থেকে জীবন চলার দিক নির্দেশনা সে ব্যক্তি পাবে এবং আল্লাহ রাবুল আলমিনের পথে চলতে যে সমস্ত কর্মসূচি দরকার সেখান থেকে সে অর্জন করতে পারবে সবচেয়ে বড় কথা হলো যে ব্যক্তি আল্লাহর পক্ষতে হেদায়তটা পেয়ে গেল এই ব্যক্তি হল সবচেয়ে সফল ব্যক্তি বহু জায়গাতে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের যে আল্লাহ রাবুল আলমিন মুহতাদিন বলে উল্লেখ করেছেন জি তারা হেদায়ত পেয়ে গেল যেমন আর একটা আসছে আল্লা দিন আহ তারা ইমান পোষণ করল এবং ইমানের মধ্যে মিশ্রণ তাদের জন্য এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে পূর্ণ নিরাপত্তা রয়েছে আমি যখন মক্কা শরীফে যাই আমি একটা জিনিস চিন্তা করি ইসলাম যে বিশ্বজনীন ধর্ম এটা একটা বড় প্রমাণ যারা মক্কাকে চয়েস করেছেন যেখানে বিশ্বের সব মানুষ আসতে পারে দূরত্বের দিক থেকে এটা যদি নিউ ইয়র্কে হতো সব দেশের মানুষ যেতে পারতো না তো এবং সব মৌসুমে যেতে পারতো না যে আবাওয়া মক্কাই বিশ্বের একটি মাত্র জায়গা যেখানে সব বছরের সব মাসে সব সময়ে কয়েক কোটি মানুষ একসাথে থেকে অসুস্থ হয় না কোনো ফুড না। আবহাওয়াটা এরকম এখানে এসে মানুষ কি শেখে বিশ্বভ্রাতৃত্ব মানুষ যে সবাই বহু রঙের আছে বহু বর্ণের আছে বহু ভাষার আছে সব মানুষ যে এক এটা মক্কা শরীরে হজ না করলে বোঝাই যায় না আমরা প্রসঙ্গত উল্লেখ করতে পারি আমেরিকায় সাদা বর্ণবাদের বিপরীতে কালো বর্ণবাদ আছে যারা মনে করে যে কালো হয় মানে শ্রেষ্ঠ আল্লাহ কালোদেরকে বিশেষ বিশেষভাবে সৃষ্টি করেছেন অথবা নওয়াজ আল্লাহ নিজে কালো সাদারা হলো জাহান নামের জন্য বানানো হয়েছে মোহাম্মদ আলী ক্লে যখন মুসলমান হলেন তিনি এই নীতিতে বিশ্বাস করতেন হজে আসার পরে তার চেতনায় পাল্টে গেল না তো ইসলাম তো সব বর্ণের জন্য সবাই তো আল্লাহর বান্দা আসলে বিশ্ব ভ্রাতৃত্ব মানুষ যে অনেক রকম হতে পারে সবাই আল্লাহর মান্দা এবং সবাই সমান বড়ত্ব সব বেদনা বেদনাগুলো বোঝা যায় এক মুসলমান তৈরি হয় আমাদের আপনাকে এই বিষয়টা খুব সুন্দর চলেছেন হাজের এটা বাহ্যিক যে উপকারীটা আমরা দেখতে পাচ্ছি আমি এটা বলতে চাই যেটা হলো আল্লাহ রব্লা আলমিন প্রথমে ঘর বাইতুল্লাহকে এটা কেন্দ্র বানিয়েছে আর বলছেন ফিহি আয়াতম বাই ইনাত যদি বিশ্বাস করেন আমরা একটু চিন্তা করে দেখি আমরা দর্শক ধরে বোঝাতে চাই এই জিনিসটা যার আপনারা যুগ যুগ ধরে যারা আপনার স্যাটেলাইটের মাধ্যমে অথবা ফটোর মাধ্যমে বিভিন্নভাবে কাবা দেখেছেন অথবা যাদের পক্ষে সম্ভব হয়েছে তৌফিক হয়েছে তারা সরাসরি এসে কাবা দেখেছেন কফ করেছেন কাবা এমন একটা জায়গায় ইব্রাহিম আলী ইসলাম তার নবজাতক সন্তান ইসমাইল এবং হাজারা রেখে গেলেন বললেন এমন এক জায়গায় এমন মানে নিচু জায়গা আর যেখানে কোনো প্রান্ত মানে এমন অবস্থা যে কোনো ফল ফসল কিচ্ছু নাই মানুষ নাই মানুষ নাই বসতি নাই কিচ্ছু নাই নির্জন স্থানে রেখে গেলাম এই যে নির্জন স্থান কাবা এবং কি পরিবর্তন আসে তার আগে একটু কাবা ঘর সম্পর্কে যেটা আপনি কথা তুলেছেন বলতে হয় যে পৃথিবীতে সর্বপ্রথম একমাত্র আল্লাহর জন্য এবার ঘর হলো কাবা এবার ঘর আরো ছিল ইব্রাহিল হাসতালাম যে মূর্তি ভেঙেছিলেন সেটা তো এবাহতোর ঘরেই মূর্তি ছিল এবাদতের ঘর পৃথিবীতে ছিল কিন্তু শুধুমাত্র তহিদ ভিত্তিক এবাদতের ঘর শুধুমাত্র আল্লাহর এবাদতের জন্য এই কাবাই প্রথম নির্মাণ হয় আর আল্লাহ আক্রবজাদ এই কাবাগরকে নির্মাণ করে এটাকে আল্লাহর ঘর হিসাবে ঘোষণা দিয়েছেন দিয়েছেন শুধু তা নয় ইব্রাহিম আলসালামকে বলেছেন আজ ফিন্নাস তুমি ঘোষণা দাও ঘর নির্মাণ করেছো এবার ঘোষণা দাও কি হবে তাতে তোমার ঘোষণায় কিলাভাবে কে শুনবে ঘোষণা ইব্রাহিম আলাইসামের মানুষ নাই জন নাই জনমানব শূন্য এই জায়গায় ঘোষণা দিয়ে কে শুনবে আল্লাহ তালা বাণী করছেন দূর দূরান্ত থেকে মানুষ আসবে বিভিন্ন বাহনে করে তাহলে আল্লাহ পাকের এই ঘরের অলৌকিকতা এখান থেকেও প্রমাণ হয় আল্লাহ যে ভবিষ্যৎবাণীটা তখন করেছিলেন এখনো পর্যন্ত বলবৎ আছে পৃথিবীতে বহুত নগর তৈরি হয়েছে আবার সেটা সভ্যতার সভ্যতার হজের এই যে আয়োজন বাইতুল্লাহ কেন্দ্রী। এটার অন্যতম আরেকটি উপায় হলো অলসতা মানুষকে দূর করে দেয় ঐক্যের যে কথা আপনাকে বিষয়টা আমরা আসবো আবার সম্মানিত শুধু সময়ে হলো একটা ছোট্ট বিরতির অল্প কিছুক্ষণের জন্য আমরা বিরতিতে যাচ্ছি আশা করি কেউ দূরে যাবেন না ফিরে আসবেন আবার ইনশাআল্লাহ এই প্রাণবন্ত আলোচনায় ততক্ষণে আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটা চুরান্ত বার্তা মহাবিশ্ব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 যে সমস্ত অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ দিচ্ছি শুধু দর্শক বৃন্দ যেটা আলোচনা হচ্ছিল অক্ষের প্রাণ কেন্দ্র এই ক্ষেত্রে আমরা যেটা আলোচনা নিয়ে আসবো আমরা ডক্টর আবদুল্লাহ কাছে যাব। সেটা হলো যে এই যে বাইতুল্লাহ কায় আ মানুষ বিভিন্ন জায়গায় সফর করে তার একটা জাগতিক চাহিদা থাকে সে সেখানে গিয়ে মনোরঞ্জন করবে এবং সেখানে দর্শনীয় অনেক কিছুই থাকে আশ্চর্য কিছু থাকে মানুষ দেখতে চায় কিন্তু কায়াব্যা সেরকম এমন কিছু আশ্চর্য আছে সেখানে তো রোহের ওরাক ছাপ এমন কোনো যে মানুষ পিকনিক করতে যাবে এক ডিলে দুই পাখি আমরা গেলাম আমরা তো হজ করে নিলাম আবার সেখান থেকে গিয়ে কিছু দেখে ফিরে আসলাম আপনি যেটা বলেছেন চোখের খোরাক আছে কিছু বিষয় যেটা চোখ দিয়ে রুকে শান্ত করে তার একটা আপনি শেখ আহমদুল্লাহ একটু আগে ইঙ্গিত করলেন যে ইব্রাহিম ইসলাম দোয়া করেছিলেন অজমিন যে তিনি বললেন গাই যারা একটা মানে মরুতে যেখানে কোন ফসল হয় না সেখানে তুমি অনুভব করি যে অলৌকিক ভাবে কবুল হয়েছে যে সারা বিশ্বের আমার দেশে যে ফলটা আমি খেতে না পারিটা হজে গেলে আমরা পাই সারা বিশ্বের সকল ফল ফসল মক্কা শরীফে যেভাবে পাওয়া যায় আমার মনে হয় বিশ্বের কোথাও পাওয়া যায় দ্বিতীয়ত কুয়াটা সেখানে পানি লক্ষ লক্ষ গেলন পানি ওঠানোই হচ্ছে পানি আর ফোরছে না এবং সেই পানিটা অলৌকিক পানি যার ভিতরে ফুড এবং মানে দুটো উপাদান রয়েছে এর ভিতরে দূর হচ্ছে এমন একটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরকাল যে আমরা প্রতিদান পাব তার চেয়ে মানে ইহুকালীন জাগতিক কল্যাণটা এতই বেশি এর মধ্যে প্রথমত বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি করে যখন বিভিন্ন দেশের মানুষ একত্রিত হয় এক জায়গায় তখন তার মনের মধ্যে সৃষ্টি হয় যে যখন এক জায়গাতে তফ করছি একই জায়গাতে সাই করছি এক সঙ্গে যখন আমি আরাফর মাঠে সঙ্গে অবস্থান করছি কেন নিজ দেশে ফিরে গিয়ে পরস্পরের সাথে ভ্রাতৃত্ব বজায় রেখে কেন চলতে পারি না আর এখানে যে সাম্যের শিক্ষা দেয় পৃথিবীর আরও কোনো ধর্মশিক্ষা দেয় না দ্বিতীয় একটা বিষয় মানুষ সবসময় অর্থ চায় টাকা পয়সা চায় আর এটা অর্থের কারণে যত অনর্থের মানে কাজ হয় সেই ক্ষেত্রে রসল সাম বলছেন হজ উমরা করো তাহলে তোমাদের কাছে থেকে পাপ দূর হবে দারিদ্রত দূর হবে এটা একটা এটা ইহুজা কিন্তু কল্যাণ তৃতীয়ত মানুষ যতই সমস্যার অন্তর্ভুক্ত থাকুক না কেন রসুল সাল্লাম বলছেন জমজমের পানি যে যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ তাকে সেই উদ্দেশ্যে পূরণ করে দিবে সেই ক্ষেত্রে কোনো অসুস্থ ব্যক্তি এক ইহুদি কোনো দিনই বিশ্বাস করতে পারেনি ইসলামকে কিন্তু তাকে বলা হলো যেহেতু মুসলিমরা জমজমের পানি পান করে তাদের রোগ নিবারণ করে তোমার এমন একটা অসুখ হয়েছে যেটা তোমার ভালো হচ্ছে না তুমি একটু জমজম পানি খেয়ে দেখো তখন সে বিশ্বাস করতে পারেনি কিন্তু যখন তাকে জমজমার পানি দেওয়া হলো এবং রোগটা যখন ভালো হয়ে গেল তখন বলল যে আসলে ইসলাম যে আসলেই আল্লাহ প্রদত্ত এবং এর মধ্যে হেকমতপূর্ণ এটা জীবন বিধান আর জমজমের পানি যে আসলেই ওষুধ এর চেয়ে বড় আমার কাছে আর কিছু হতে পারে না এই জন্য কোন ব্যক্তির পানির এই হাদিসটিকে অত্যন্ত নির্দিষ্ট আমাদের বুঝতে হবে রসুল আকাম সাল্লাম কিন্তু বলেছেন লিমা সুরিবালা জি জমজমের এই পানি এমনি আবাস থেকে বর্ণিত আহ্বান জমজমের এই পানি যে যে উদ্দেশ্যে পান করবে তার সে উদ্দেশ্যপূর্ণ হবে অর্থাৎ অসুস্থ তাতে অসুস্থ হবে অনেককে আমরা দেখি হজমরা করতে আসলে জমজমের পানিকে বিভিন্নভাবে আমরা ব্যবহার করি তার ভিতরে একটা ব্যবহার হলো। আমরা অনেকে মনে করি জমজমের পানিতে গা ধুইলে বোধহয় পবিত্র হয়ে যায় গণ টনাম মুক্ত হয়ে যায় অনেককে দেখা যায় জমজমের পানি ওই হারামের ভিতরেই তিনি ডক ঢগ করে গায়েটা কেউ তো ঠান্ডা হজম ঢালছেন ওটা ভিন্ন আবার অনেকে এরকম ঢালছেন আবার অনেককে দেখা যায় এই জমজে করছি ইসলাম হজ দিয়েছে বিশ্ব ভাতৃত্বের জন্য আমিত্ব ভুলে যে তোমার পোশাকের আমিত্ব ছেড়ে দাও মনের আমিত্ব বের করো তুমি আল্লাহর নিকৃষ্ট বান্ধা আল্লাহর মেহমানদের সবাইকে মর্যাদা করো কিন্তু দুর্ভাগ্যজনক আমরা আমাদের দেশের হাজিদের ভিতরে অন্য দেশের হাজিরা দেখতে পাই এই আল্লাহর এই বৈচিত্রা কিভাবে বলে এটা নিয়ে সমালোচনা করেন যেটা আল্লাহ স্পষ্ট নিশ্চিত কোনো সম্প্রদায় গ্রুপ জনগোষ্ঠী আর এক উপহাস করবে না খারাপ উপাধি দেবে না যারা হজ করে অপরাধ করেছি আমরা তো করি আর যারা হজে যাবেন এটা আল্লাহর আয়াত নেবেন আল্লাহ আকবর মানুষ কত রকমের আল্লাহ বানিয়েছেন কত প্রকৃতি দিয়ে বানিয়েছেন এটা আল্লাহর কত বান্দা হতে পারে আমি যে মানুষটাকে রঙে খারাপ জানছি কাবাঘরের ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতে বললেন তখন আবু সুফিয়ান কথা বললেন আর আসিদ বললেন আবার হারেস বিন বললেন যে এই কথা যে মা ওয়াদা মোহাম্মদ ই হাত আল গুরাবল এই কালো কাকটি ছাড়া কাউকে পেল না আতিৎ বলছেন যে আল্লাহ আমার বাপকে এই দৃশ্য দেখার আগেই মৃত্যু দান করেছেন আল্লাহর প্রশংসা করছি কিন্তু এই কথা জিবুল আমিনের মাধ্যমে রসুল সালামকে জানানো হলে আল্লাহ নয় ভাষণ দিলেন ইহা নাস হে মানব তোমাদের রব একজন পিতা একজন সুতরাং কালার উপরে ধলার ধলার উপরে কালো আরবের উপরে আজমির অনারবির এবং অনারবের উপরে আরবির কোন প্রাধান্য নেই একমাত্র তাকওয়া ব্যতীত প্রত্যেকে তোমরা আদম থেকে সৃষ্টি হয়েছে আদম মাটি থেকে হয়েছে। সুতরাং ভাতৃত্বের দিক থেকে একদিকে আমি লক্ষ্য করছি আর একদিকে হজে গিয়ে পরস্পরের সমালোচনা করছি এটা তো বলার প্রশ্ন এখানে আয়টা উল্লেখ করে এই এটা সহ্য করতে যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পারেননি তেমন আল্লাহ পারেননি সঙ্গে সঙ্গে ভাষণের সময় আয়ত নাজিল হলো ইন্না আক্রম ইন্দাল তাকুয়া হলো মূল জায়গায় আমি হজের আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে ভাতৃত্ব প্রসঙ্গে একটা বিষয় আরেকটু উত্থাপন করা প্রয়োজন যে এই ফায়দাটা আমরা পাচ্ছি না সেটা হলো হজ বিশ্ব ইসলাম যে কত বড় এটা দেখায় আর ইসলামের একটা বড় অলৌকিক বিষয় হল যে সুন্নতের বৈচিত্র্য মানুষ রসুল্লাহ সাহাবিদের যুগ থেকেই সালাতের পদ্ধতিতে সিয়ামের পদ্ধতিতে কিছু বৈচিত্র্য আসে এটাকে সাহাবেকেরামগঞ্জ তাবেগঞ্জ সালফে সালেহীন এটা বৈচিত্র্য ধরেছেন আমরা হজে যে লক্ষ্য করি যে সালাতে যে আমরা একরকম সালাত করি সালাতে যে কেউ হাত নাড়ছে আমরা ঘরে এসে খুব সমালোচনা করি মোমেনরা যে বিভিন্নভাবে সালাত আদায় করছে অথবা বিভিন্ন পোশাক পরেছে এগুলোকে শূন্যতের প্রশস্ততা হিসেবে গণ্যনা করে আলহামদুলিল্লাহ ইসলাম কত বড় হাজির রাসলাম প্রত্যেকটা সূন্নত একজন পালন করলে আরেকজন করছে এই চেতনা না নিয়ে পরস্পরের দোষারোপ পরস্পরের প্রতি অপধারণা এবং সক্রিয়া যেটা আল্লাহ হারাম করেছেন এই পর্যায়ে যেন আমরা না যাই এটাকে ভ্রাতৃত্ব উদারতার ভিতরে নিয়ে আসি এজন্য আমাদের চেষ্টা করতে হবে এখানে একটা বিষয় পদ্ধতি যেমন রসুল্লাহ সাল্লাম বলে দিতু মানা তোমরা গ্রহণ করো পৃথিবীর কারো কাছ থেকে নাই অর্থাৎ রসুল্লাহ সাল আলাইসালাম যে পদ্ধতিতে হজ করছেন এই পদ্ধতি অবলম্বন করতে হবে যদিও বা মানুষ বিভিন্ন পদ্ধতি আদায় করতে পারে তবে মানে আল্লাহর লক্ষ্য রসুল্লা সাল্লাহামের চাওয়া আমার পদ্ধতিতে করতে হবে বহু হাদিস বর্ণিত হয়েছে যে এই মর্ম সাহাবেকরামের মধ্যেও যখন দেখা গেল উমর রাজা তিনি বিষয়টাকে তামাত্ম করলেন কিন্তু ইবন উমর রাজা আল্লাহনঘ তুমি বললেন যে রসুল সাল্লাম তামাত্ম আর তোমরা কি আতাত্তেব সোন সোন রসুল্লাহ সাল্লা তোমরা কি উমরের সুন্নাত মানবা মুসলিমদের কিবলা পৃথিবীর যে প্রান্ত থেকে আমরা মতাবাজা হয়ে আমাদের সলাত আদায় করছে বেতুল্লাহ প্রথম ঘর এবার জন্য নির্মিত বাইতুল্লাহ এমন একটি ঘর যে ঘর এমন কোন কারুকার্য দ্বারা নয় যেখানে দেখলে আমরা প্রাণ জোড়াবে বরং এই বেতুল্লাহ আল্লাহর মহাব্বতের দৃষ্টিতে যখন আমরা তাকাই তখন মনে হয় যেন বারবার তেকাই বারবার ফিরে আমাদের আত্মার খোরাক সেখানে সমৃদ্ধ হয় ব্যতোল্লাহ তো মধ্য দিয়ে আমরা আল্লাহ রবীন্দ্রের প্রেমের প্রকাশ দিই আল্লাহ রব্লা আয়ালমিন এবং তার অসুলের আনুগত্য কী উপ সেটা আমরা দিই কাজেই এইভাবে আমরা যদি ব্যক্তিও সামগ্রিক জীবনকে করতে পারি তাহলে হজ আমাদের জন্য ইহজগতেও কল্যাণ বয়ে আনবে আর পরজগতে ইনশা আমাদের জন্য জান্নাতের ফলগুধারা বয়ে আনবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ রবাহ সেই কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় আরোজ করছি তারা নিজ দেশে বলছে এটা অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদানিম জাহাঙ্গীর আলম